বাংলা মানবতা সমাধান আসসালামুক <سلام> রহমত <عليكم ورحمة الله وبركاته> الحمد الحمد عن আলহামদুলিল্লাহুল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 আয়াতি আল্লাহ বলেছেন আল্লাহ নবীল আজ আন আলিম তাদের বুঝে রাখতে হবে তারা এটা যেন বিশ্বাস করে যে আন তুষি বাহুম ফিতনাতুন অবশ্যই অবশ্যই তাদেরকে ফেতনা গেরাস করবে আউ ইয়সি বাহুম আজাবুন আলিম অথবা তাদেরকে অবশ্যই অবশ্যই কেয়ামতের দিন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 যে আমরা জানি আল্লাহ রব আিনের নিকটে যদি আল্লাহবাহ আল্লাহ বলে আল্লাহ হাজাবাহেবি বেদাহাতিন আল্লাহ নবীলাম বেদাতকারী তোবাকে আল্লাহ পাক প্রত্যাখ্যান করেছেন হাজাব তাকে বাধা দিয়ে রেখেছেন বেদাতকারী তৌবা আল্লাহ পাক কবুল করবেন না অতক্ষণ পর্যন্ত যে সে বেদাতটাকে পরিত্যাগ না করবে সেটাকে না ছাড়বে তাহলে দ্বিতীয় নম্বর যেটা আমাদের ক্ষতি সেটা হলোই যে বেদাতকারী বেদাত নাছাড়া ছাড়া পর্যন্ত আল্লাপাক তার তবাও কবুল করবেন না তাকে সেই বেদাতটা যে শরীয়তে একটি বাড়তি এবং সেটা না কাজ এটা মনে করে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ পাক মাফ করতে পার অন্যথায় নয় তৃতীয় নম্বর ক্ষতি সেটা হলই যে আল্লাহ নবী ইসাহাম বলেছেন যে যে ব্যক্তি শরীয়তের ভিতরে কোনো বেদাত কাজ করবে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 সম্মান করা পর্যন্ত আল্লাহ ইসলাম বলেছেন লানত ওই ব্যক্তির উপর যে ব্যক্তি নিজে বেদাত করবে অথবা কোনো বেদাতকারীকে সে সহযোগিতা করবে তাহলে তৃতীয় নম্বর তার উপর লালত হয় যদি বেদাত করে আর চতুর্থ নম্বর আল্লাহ বলেছেন মান আমিল আমলান যে ব্যক্তি এমন কোন আমল করলো যে আমলটার বিষয়ে আমার হুকুম নেই আমার নির্দেশনা নেই আমাকে ওভারটেক করে কেউ যদি কোনো কাজ করে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 প্রত্যেকটি বেদাহাতই সেটা হলো গোমরাহি এবং এর ফলাফল হলো জাহান্নাম তো সেখানে আমরা যারা উনিকে বেদাৎকে ভাগ করে দিয়েছি যে কিছু বেদাত বেদাতে হাসানা বলেছি আর কিছু বলেছি আমরা তাদের উদ্দেশ্য আল্লাহ নবী সালাম খুদবাই যে হাদিসটা উনি বার বার উচ্চারণ করতেন কুল্লা ফাইন্দা বেদাহ অকুল্লা নব আবিষ্কৃত দিনের ভিতরে দিন সেটা হলো বেদাত আর প্রত্যেকটি বেদাত হলো গুমরাহি বেদাহতের ভিতরে কোন মঙ্গল কিছু নেই এবং বেদাৎকে হাসানা বলা দিনকে নষ্ট করা একটা বড় হাতিয়ার যার জন্য বেদাতম্বর ক্ষতি পঞ্চম নম্বর ক্ষতি সেটা হল যে সাহাল বিন সাত রাজি আল্লাহ তিনি বলেন আল্লাহ নবী সাহা বলেছেন নিশ্চয় আমি তোমাদের জন্য অপেক্ষা করব হাউজে কাউসারে আমরা জানি আল্লাহ রব্বুল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 সে কশিন কালে ও কোনোদিন সে না তো আল্লা নাম বলেছেন জিজ্ঞাসা করা হয়েছে যে আপনার উম্মতদেরকে আপনি কিভাবে চিনবেন তখন উনি উত্তর দিয়েছেন কেয়ামতের দিন আমার উম্মতের অবস্থাটা এমন হবে ইন্না উম্মি ঘোর মহাজ্জালিন যে তাদের ওজুর জায়গাটি চমকিতে থাকবে সেই চমকানু দেখে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 আমাদের জন্য এই অজুর অঙ্গ প্রত্যঙ্গি চমকবে না এবং আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ হতে আল্লাহ এবং আল্লাহ নবী সালাম যেন কেয়ামতে দিন আমাদেরকে তার অম্মুদ বলে চেনে নেয় তাহলে দুনিয়ায় আমাদেরকে এবাজবন্দি করতে হবে দুনিয়ায় নামাজ পড়তে হবে অজু করতে হবে আল্লাহ নবী সাহাশালাম বলেছেন আমি এই অজুর চিহ্ন দেখে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 তখন আল্লাহ নবী এটা আপনার পরে অনেক নতুন নতুন কাজ তারা আবিষ্কার করেছে সৃষ্টি করেছে তাহলে আল্লাহ নবী সাল্লাম এই জবাব শোনার পর উনি বললেন সোহকান সোহকান বাদি যারা আমার দিনকে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 कतीब हालांकि सामने बाकी आलोचना नहीं आसब अल्लाह रबुल आलमी जान दिन बोझा तर अमल कर तौफिक दान कर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 बोझा सहज हो जाएलम बुनियादी शिक्षा कदाहरण प्रति बुधवार प्रत दस टेब सम्प्रचार सकाल साढ़े आठ टेल देस टी बांगल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 মানুষ তো আদম সন্তান शुभ परिणती परी अनुष्ठान पिसाए বেদাতের পরিণাম সম্পর্কে আমরা আলোচনা করছিলাম তো আমরা বলেছি যে বেদাৎকারীর কতগুলি ক্ষতি আছে যে ব্যক্তি বেদাৎ করবে তার জন্য প্রায় আটটি ক্ষতি আছে তার ভিতরে পাঁচটি ক্ষতি আপনাদের সামনে উপস্থাপন করেছি ছয় নম্বর ক্ষতি সেটা হলে এই আল্লাহ তালা বলছেন লিয়াহ মিলুজার কামিনা ইউদ্ অর্থাৎ যে ব্যক্তি কোনো বেদাহাত আবিষ্কার করবে এবং সেই বেদায়েতের দেখা দেখি সেই বেদায়েতের গুণা তাকে বহন করতে হবে যেহেতু সে আবিষ্কার করেছে আল্লাহ নবী সাহাশালাম বলেছেন যে মান সন্না সুন সৈয়া আতান ফালাহু উইজরুহা বা বিজরু মান আমিলা বিহা যে ব্যক্তি কোনো খারাপ সুন্নত চালু করলো কোনো খারাপ অভ্যাস চালু করলো তার গুণা সে পাবে এবং তার দেখা দেখি আরও যত মানুষ গুণা করবে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 তাহলে সে সেখান থেকে তৌবা করবে কেন তৌবা করার প্রশ্ন আসে না সেটাকে গুনা মনেই করে না বরং সেটাকে সবাব এবং দিনের কাজ মনে করে করে এই জন্য খুশি হয় যে এই ব্যক্তি কোনোদিন তোবা করার তৌফিক পাবে না সে সেটাকে গুনাও মনে করবে না এবং সে তৌবাও করবে না এবং সে এই গুনা নিয়েই সে মারা যাবে এই আটটি ক্ষতি সুরাই নূরের ত্রিশ নম্বর আয়াত আপনাদের সামনে পড়েছি আল্লাহাক বলেছেন ফালিয়া হাজারিল্লা দিনা ইহা আলিফুন আমিহি যারা নাকি আল্লাহ নবীসালামের আদর্শের বিরোধিতা করে আন তুষি বাহু ফিতনা বাহুম আজ আবুম তাদের এটা যেন বিশ্বাস করে যে ফিতনাতুন অবশ্যই আন তুষি বা আউ ইউসি বাহুম আজা আবুন আলিম অথবা তাদেরকে অবশ্যই অবশ্যই কেমতের দিন কষ্টদায়ক আজাব তাদেরকে স্পর্শ করবে তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে ব্যক্তি আল্লাহ নবী সালামের বিরোধিতা করবে সেই বিরোধিতাটা নাফরমানি করেও হতে পারে সেই বিরোধীতা তার দিনের ভিতরে কোনো বাড়তি কাজ করেও হতে পারে তাহলে এই বিরোধিতার ফলাফল হলো মা নার তার প্রথম নম্বর ক্ষতি বেদাত করার কারণে তার ঠিকানা হবে জাহান্নাম দ্বিতীয় নাম্বার ক্ষতি সেটা হলো এই যে আমরা জানি আল্লাহরুল আলমিনের নিকটে কোনো ব্যক্তি যদি গুনাহ করে আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাপা ক্ষমা করে দেন তোবা কোল আল্লাপা তোবা কৌল করে দেন কিন্তু আল্লাহ নবী ইসাল্লাম বলেছেন যে বিষয়ে আনাসবিন মালিক এ তিনি বলেন আল্লাহ নবীলাম বলেছেন ইন্দাল হাজাবাত द्वित नम्बर क्षति से बेदातकारी बेदात ना छात्र आल्ला पा तोबाओ कबुल करना से बेदात शरियते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 সমাজে এটা রেওয়াজ আছে অমোক হুজুর এটা বলেছে অমোক আলেম এটা বলেছে দিন এই পাক আমার গ্রহণ করবেন না পাক আল্লাপের দিনের দিন যখন যখন দিন মুখের উপর ভর করে যখন তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে তখন তারা বুঝতে পারবে যদি আমি দুনিয়ায় আল্লাহ এবং তার রসুলে আনুগত্য করতাম এতাত করতাম তাহলে আজকে জাহান্নামে আসতাম না এবং বলবে অকল ও ডাব দাও এবং তাদের উপর বড় লহন করো তাহলে সেদিন মানুষ বুঝতে পারবে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 আল্লাহর আলমিন আমাদের জীবন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সকল বিষয়ে জ্ঞান আল্লা পাক আমাদেরকে দান করেছেন সালমান ফার্সিকে একজন ইহুদি বলেছিল হে সালমান ফার্সি তোমাদের দিনটা কেমন দিন যে তোমাদের নবী তোমাদেরকে সবকিছু শিক্ষা দেয় তিনি বলেন হ্যাঁ আমাদের নবী আমাদের সব বিষয়ে শিক্ষা দান করে এমন কি আমাদের আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ইচ্ছায় সেই দিন আমাদের মাঝে কোরআন এবং হাদিসের মাঝে দিনটা সংরক্ষণ আছে এবং আল্লাহ নবী সাস্লাম বলছেন তাজালি রাহির আল্লাহ কেয়ামত পর্যন্ত এক মানুষ থাকবে যারা এই মেনে তারা হকের উপর প্রতিষ্ঠিত থাকবে যে সতর্কবাণী করে দিয়েছিলেন সেটা হলো এই যে আন হাজারিহি তোমরা যেন আল্লাহ এবং তার যেন মুখালিফাত না করো বিরোধিতা না করো তো একজন ব্যক্তি যদি আমল নাই করে তাহলে সে কোনো ফলাফল পাবে না কিন্তু আমল করার পরেও যদি ঠিকানা জাহান্ন হয় আমল করার পরেও যদি আমাকে জাহান নামে যেতে হয় তাহলে ওই ব্যক্তি হবে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত ব্যক্তি যে ব্যক্তি সম্পর্কে আল্লাপাক বলছেন যে ফিল দুনিয়া আল্লাহন আব্লাহমা দুনিয়ায় ভালো মনে করে আমি অর্থ ব্যয় করলাম সময় ব্যয় করলাম মেহনত করলাম কিন্তু আমি আল্লাহ নবী সাহাশালামের আদর্শর দিকে না তাকানোর কারণে এই সবগুলি আমল আমার ব্যর্থ হয়ে গেল আমি বলছি যে কোরআন করুন হাদিস করুন আপনার জীবনের সমস্ত সকল বিধান কোরআন এবং আছে সেখান থেকে খুঁজে বের করতে হবে যদি নিজে যে না জানি আহলা ফাসম তুমি যদি নিজে না জানো তাহলে যে জানে তার কাছ থেকে তুমি জিজ্ঞাসা করে নাও জিজ্ঞাসার মাধ্যমে তুমি শরীয়তের জ্ঞান অর্জন করো জ্ঞান অর্জন করে তারপরে তুমি আমল করো আল্লাহ আমাদেরকে বলেছেন তোমরা যদি তারা হেদায়তরামের আদর্শ কি ছিল যে তারা যে কোনো বিষয়ে কোনো সমস্যা হলে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামকে জিজ্ঞাসাবাদ করতেন ওনার কাছ থেকে জেনে নিন তারপরে তিনি আমল করতেন ওনার কাছ থেকে না জেনে নিজের পক্ষ থেকে নিজের বিবেক খাটিয়ে কোন কাজ করতেন না এজন্য এই জন্য যখন বিনিয়াহা দিতেন ফতুয়া দেওয়ার পরে উনি যখন দেখতেন যে তার ফতোয়াটি হাদিসের সঙ্গে মিল আছে তখন বলতেন যে এটা আমার সবচেয়ে বড় খুশির কারণ যে আমি যে কথাটি বলেছি পরবর্তী কথাটি হাদিসের সঙ্গে মিল খেয়ে গেছে তাহলে দেখা যাচ্ছে যে আমি সালাদ আদায় করবো অজু করব রোজা রাখব, জাকাত দিব হজ করব সে বিষয়ে আল্লা নবী সাহালামের পরিপূর্ণ আদর্শ আমরা হাদিসের ভিতরে পাই ওজুর শুরু থেকে নিই শেষ পর্যন্ত সলাাতের শুরু থেকে নিই শেষ পর্যন্ত জাকাতের বিষয়ে শুরু থেকে নিই শেষ পর্যন্ত কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য সব কিছু জানার পরেও তারপরেও যেন আমরা সবসময় এটাই চেষ্টা করি যে নিজের পক্ষ থেকে আরও কিছু বাড়তি কাজ শরীয়তের মধ্যে ঢুকানোর চেষ্টা করি বা আমরা অনেকেই করে আসছি আল্লাহর কাছে আমরা দোয়া করব করবো আল্লাপাক যেন আমাদেরকে সুন্নতির উপর প্রতিষ্ঠিত করেন পাক যেন আমাদেরকে বেদাত বুঝা। بےچے تھک تحفی دان کرم کر تحفی دان کردا الحمد اللہ رب المین السلام علیکم و رحمۃ اللہ وبرکات सफलता अर्जन करार्ज देखलमी अर्थन प्रति सोमवार बुधवार और शनिवार रगारोटा पुन सम्प्रचार सकाल दस टाय আন্তরিক বার্তা বেশি ফেব্রুয়ারি উনিশশো এই জরিপ পৃথিবীর প্রধান প্রধান ধর্মগুলোর बृद्धि हिसाब पुंगखानुपुख रूपे प्रकाश कर पंचाश बचर 1934 चौतर चुराशी पर्त जे धर्म सब चे बी वृद्धि पे नम्बर अवस्थान आलमाम इसलम धर्म वृद्धि पेस पैतृ पार्सेंट खटान धर्म केवल सत्चल्लिस पार्सेंट 1934 शाले सब चे बिपर्म हम इसमाम पृथ्वी तेरह सब चेसि बृद्धि पाधर्म हम इसमाम तरबार हजार अमेरिकान इन গ্রহণ করতে বাধ্য করেছে হাজার হাজার ইউরোপিয়ানদের ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছে লক্ষ লক্ষ মানুষকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছে কোন তরবারি এটা ইসলামের এটা শান্তির তরবারি এই তরবারি সত্য এবং জ্ঞানের যাতে আছে মানব জাতির সকল সমস্যার সমাধান